আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাইনু ওয়া نستাউফু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা বাইনা আদাইসা মা ইয়াকুল্লাহু ওয়া রাসূলহু ফাকাদ বাশারা ওয়া মাইয়্যা আসিমা ফাইন্নাহু লা আজ্লা হিমনা সঈতীম ইসমিল্লাহমা রহিম আলিয়ম দিন ইসলাম সদক আলহামদুলিল্লা সুপ্রিয়া যে মাওলাইকারিম সুন্দর এক পরিবেশে রোজা রাখার তৌফিক দান করছেন অনেকে হয়তো আবার রোজা রাখতেছে পরিবেশ নাই ইচ্ছা থাকলেও গুনার থেকে ফেরতে পারে না চারোদিকে শুধু গুণা ভালাইকারিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুন্দরে পরিবেশ যেখানে রোজা রাখার মতো তাপ অর্জন করার মতো ওই সমস্ত জায়গায় ইচ্ছা করলেও গুনার থেকে ফেরা যায় না আর এমন এক জায়গা আমরা আসি ইচ্ছা করলেও হঠাৎ কোনো গুণাও করা যায় না আল্লাহ লোক তো আছে সেই আগের অভ্যাসের মতই আছে ওই গোরাফেরা বেহুদা গল্প গুজব হাবি যাবি ভাই এখানে আপনাকে কে বিচার করবে বলেন এখানে আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে কে বিচার করবে এখানে আপনাকে বিচার করার মতো কেউ নাই আমরা একটু সামান্য ধমকি দেই তা তো সবসময় দিতেও পারি না এখানে ইচ্ছা করিয়েই কামাই করতে হবে আমার খেয়াল রাখতে হবে আমার সময়টা বেহুদা না যায় এই খেয়ালটা আমাকেই রাখতে হবে যারা কোরআন তেলওয়াত করতে পারি না আমি চিন্তা করব ভালো এক মৌকা বাড়ির থেকেও আসছি ঝামেলাও নাই আমি কোরআন শরীফটাকে শুদ্ধ করে নেব এখানে অনেকে আসি যাদের আমি ভালো মতো ইয়াদ করবো শুদ্ধ করব। এরকম টার্গেট থাকা চাই ভাই করতে মানুষের একটা টার্গেট থাকা চাই একটা দ্রুত গ্রহণ করতে হয় আমি কাজটা করব। এরকম যে ব্যক্তি করতে পারে সেই তো কিছু হাসিল করতে পারে অর্জন করতে পারে আপনি টার্গেটই না আপনি যদি টার্গেট নেন টার্গেট থাকা চাই কি কথা ঠিক না আমি পাঁচ ওক্ত নামাজের পরে আমল করব। দেখা যায় না ওই আগের মতো বারো মাসের মতো এখন ওই চক্কর চক্কর চক্কর ওই যে দোকানে ওই সে আড্ডা আড্ডা আড্ডা ঠিক মতো চলতেছে হ্যাঁ চলতেছে র্যান্ডাম চলতেছে এখানে আটসেন হ্যাঁ যদি আমার জবানটা যেন হাঁটতেই পারি সবসময় একরকমের থাকতো মনে চায় না যখন বাইরে যাব আমার টার্গেট থাকবে চিন্তা থাকবে জবানটা যেন কোনো অবস্থাতেই সহজে বেকার না যায় এরকম ভাবে আমরা চলার চেষ্টা করি কথা ঠিক আছে না ভাই আল্লাহের শুক্র আল্লাহ ভালো এক সুন্দর পরিবেশে রোজা রাখার তৌফিক দান করছেন কিন্তু বর্তমানে তো আমার অবস্থা এরকম দাঁড়াইছে কমিটিকে সিটি দিয়ে আনতে হয় এক সপ্তাহের জন্য আনতে হয় যে তোমাকে আসতে হবে কিন্তু যেই এক সপ্তাহ শেষ হয়ে যায় দৌড় শুরু করে দেয় তার মানে নিজের ইসলার জন্য আসে কমিটির ইসলার জন্য এর জন্য আমি অনেক সময় বলি মুজাহিদ দুই ধরনের কমিটির মুজাহিদ আর মুজাহিদ কমিটি কমিটির মুজাহিদ বুঝেন যতদিন কমিটির মধ্যে থাকে ততদিন মুজাহিদ ঠিকই আছে যতদিন কমিটির মধ্যে আছে ততদিন পর্যন্ত মাসিক ইস্তেমা হালকা দিকির প্রত্যেকটা কাজে হাজির কিন্তু যেই কমিটির থেকে বাদ পড়া যায় মাসিক ইস্তেমা নাই হালকা দিকের ওনাই কোথায় রকম ভাই আছে কি নাই এটা কমিটির মুজাহিদ এরা কি কমিটির মুজাহিদ কমিটিতে আছে তো মুজাহিদ ঠিক আছে কোনো কিছুতে নাই খবর দেয় কমিটির মুজাহিদ হয়ে না আর মুজাহিদ কমিটির লোক কিসের লোক কোন দায়িত্ব আছে কি নাই লোক আমার কি কথা ঠিক না কি আমাকে কমিটির রাখলো কে রাখলো না কে ডাকলো কে ডাকলো না কে জিজ্ঞাসা করলো কে করলো না কে মশোহারা করলো সব করলো না এই ট্যাংশন তাদের মধ্যে নাই আমার পাঁচ হতে আমাকে পালন করতে হবে যারা ঠিক মতো তরিকা পালন করতো আমি দেখছি ওই একজনে ওই কেতাব পড়তো মাওয়াজি মেয়া দাদা জানের কিতাব তার পাশে বৈশা সমস্তরা শুনত আর কামতো মনে কি একটা পরিবেশ ছিল বসে বসে কেতাব পড়তে ওই সুরে ওইটাই দেখছে এখানে আহা এখন কেতাব পড়াই নাই পড়াশোনা নাই পড়াশোনা একেবারেই কম আমাদের মধ্যে এটা মুরুক্ষতা হবে পড়া ছাড়া কোনো উপায় নাই পড়া ছাড়া কোনো উপায় নেই আব্বাস রহমতুল্লাহ আলাই এত সফরে থাকা সত্যিও দেখছি কিতাব পকট থাকতোই থাকতোই সময় পাইতো দেখত এটা আদু ঠিক না এটা পড়াশোনা করতেই হবে পাঁচ ঔষধ মানতে হবে মুজাহিদা করতে হবে ত্যাগ করতেই হবে ত্যাগ ছাড়া কোনো কিছু হয় না ত্যাগ ছাড়া কোনো কিছু হয় না যাই হোক কমিটির মুজাহিদ হইেন না মুজাহিদ কমিটির লোক হইয় কিসের লোক হইতে হবে একজনে বলেন কি কথা ঠিক না আর মুজাহিদ কমিটির লোক বলেন তো জিজ্ঞাসা করবো সারভুক্ষণিক চলবি কি কথা না কিছু আলোচনা চলতেছিলাম সব কিছু আলোচনা চলতেছিল এ আসলে ব্যাপক আলোচনা করার যোগ্যতা আমার মধ্যে নাই আর এই এক আলোচনা করলে অন্য আলোচনা বা কখন করবো সে বিষয়ে সবার আছে কি বললেন আলিয়াও দিন আকুম আজকে দিন তোমাদের দিনকে কি করলাম পরিপূর্ণ করলাম তার মানে নবীদের নবুয়া শেষ রেসালাতের দায়িত্ব শেষ ওহির কারবা শেষ কি কথা ঠিক না ওহি যদি নতুনভাবে আসে তো আবার নতুন দিন হবে নবী যদি নতুনভাবে আসে তো নতুন শরিয়াত তার উপরে আসবে কি কথা ঠিক না বা রসুল যদি হয় তাহলে কিতাব তার উপরে আসবে আলিয়াও মকমাল তুলা কম দিন এখন দিন শেষ তার মানে নবুয়তের দরজাও সালাতের দায়িত্ব শেষ আর দ্বিতীয় কোনো নবীও আসবে না কোনো রসুলও আসবে না তোমাদের দিন তোমাদের জন্য কি করা হলো পূর্ণ করা হলো এখানে দিন তারা উদ্দেশ্য হলো বিশ্বাস বিশ্বাস আসলে শোনেন আমাদের মনে রাখতে হবে নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের আকিদা ও বিশ্বাস এক অভিন্ন এক কোন নবীদের বিশ্বাসের মধ্যে কোন পার্থক্য আদম থেকে শুরু করে আমাদের জাহান্নাম ফেরস্তা এই ব্যাপারে সমস্ত নবীদের আকিদা বিশ্বাস এক এর মধ্যে কার কোন পার্থক্য ছিল না নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়ে তার মধ্যে ৩১৫ জন রসুল তিনশো পনেরো জন রসুল নিষ্কাশরিফের এক রায়তের মধ্যে আসছে এক লক্ষ চব্বিশ হাজার পয়েগাম্বার বাদুল খালক বাবু বাদুল খাল্কের মধ্যে হাদিস আসছে কিন্তু এই হাদিস ততদুক মজবুত না এর জন্য নিশ্চিতভাবে বলা যায় না আসলে দুনিয়াতে কত নবী রসুল আসছে একই নান বলা যায় না এটা দরকার নেই এইটা আমাদের জানারও খুব প্রয়োজন নাই এক লক্ষ বা দুই লক্ষ ২৪ হাজার পয়গাম্বার দুনিয়াতে আসছে এর মধ্যে সবাই রসুল না রসুলের সংখ্যা তিনশো জন কিন্তু নবী হোক রসুল হোক সমস্ত নবী এবং রসুলদের আকিদা বিশ্বাস এক বিশ্বাস এবং আকিদার মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই কিন্তু সমস্ত নবীদের এক না। যেমন নবী আদম থেকে নবী নূ পর্যন্ত শরিয়া ছিল নবী আদমের নবী নূ আসিয়া আগেকার সমস্ত শরিয়াত মানসুখ করিয়া দিছে রহিদ করছে চলবে শুধু নূ আলাই সলা শরিয়দ নবী নূ আলহ সলাতাম থেকে শুরু করে নবী ইব্রাহিম পর্যন্ত শরিয় ছিল নবী নূর নবী ইব্রাহিম আসিয়া নবী নূ আলাইহ সলা ওয়ান শরিয়দকে বাদ দিয়া দিছে নবী ইব্রাহিম থেকে শুরু করে শরিয়াদ ছিল নবী মুসাদ নবী মুসা আসিয়া নবী ইব্রাহিমের শরিয়দকে মজুক করছে বিলুপ্ত করছে নবী মুসাদ থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত শরিয়া ছিল নবী মুসা আসিয়া নবী মূষা শরিয়াতকে মাংসুক করছে আর নবী ঈসার থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত ছিল নবী আমার নবী আসার পরে খতামুন আগেকার সমস্ত শরিয়াত মানসুক চলবে কিয়ামত পর্যন্ত আমার নবী শরিয়াত আর কোন নতুন শরিয়াত পরিবর্তন করতে হবে না এরপরে আর কোন আইন নাই পর্যন্ত চলতে থাকবে যেহেতু আগেকার এবং এর পার্সেন্টেজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হয় নাই দুই এক দুই পার্সেন্ট এক পার্সেন্ট পরিবর্তন হয়েছে হান্ড্রেড হান্ড্রেড মাংস হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না দুই পার্সেন্ট এক পার্সেন্ট বা বিশ এরকম পরিবর্তন হয়েছে এক এক সরিয়াতের মধ্যে আর এক যত সামনের দিকে আসছে তত সরিয়াতের মধ্যে পরিবর্তন কম হয়েছে যত পিছনে ছিল তত সরিয়াতের মধ্যে পরিবর্তন বেশি হয়েছে কিন্তু তাও ২০ পার্সেন্টের বেশি না যেমন নবী আদম থেকে শুরু করে নবী নূ আলাই সাল্লাম পর্যন্ত সরিয়েছিল শরিয়াতে তাকবি নি উমুরে তাকবি দুনিয়ার কাজকর্ম কৃষি ঘর বাড়ি তোলা পাকানো কবর দেয়া সুস্থতা রক্ষা করো অমুক তমুক দুনিয়া কিভাবে চলবে এই বিষয়ে তাদেরকে বেশি শিক্ষা দেওয়া হয়েছে ককে ওই বেশি নাজিল হয়েছে নবী নবীন আলহ সালাম হলো প্রথম শরিয়াত যে শরিয়াত মানে উমুরে তার স্ত্রী উমুরে তার শ্রী মানে শরিয়াতের প্রবক্তা তিনিই প্রথম যাই হোক আমার নবী আলাইভিন্ন কিন্তু হইসে আমাদের শরিয়াতের মধ্যে নাশে মানসুখ কি হইছে। কাজী শরিয়াতের মধ্যে কিছু পার্থক্য নাচ মানসু হয় এটা কিছু না এটা আচার্য কিছু না এবং শরিয়াতের মধ্যে একই শরিয়াতফ হওয়াটাও আচার্যের কিছু না যেমন বিখ্যাত ঘটনা আপনারা জানেন গজাবের পরে গজ আহাবের পরে নবী আলাইসালাম বলে নাই বনিকোরজারা ইয়াহুদিরা মুসলমানদের সাথে গাদদারি করছে বনি কোরআজারা কি করছে মুসলমানদের সাথে গাদ্দারি করছে নবী আলাই তাল্লাম বললেন যাও আসরের নামাজ গিয়ে বনি যায় পড়তে হবে তাদের হামলা করতে হবে যুদ্ধ করতে হবে আসরের নামাজ গিয়া গিয়ে যায় পড়তে হবে মুসলমানরা ছুটছে পুঁথি মধ্যে আসর রক্ত হয়ে গেছে এখতালাব একদল বলতেছে তার আসরের নামাজ আদায় করছেন আর একদল জাহিরি আমল করছেন যে আল্লাহ নবী যেহেতু বনি কোরআজায় গিয়ে আসরের নামাজ পড়ার জন্য বলছেন আমরা প্রতিবন্ধে নামাজ পড়বো না সেখানে গিয়ে নামাজ পড়ব খুব খেয়ালের সাথে কথা শুনতে হবে এক সেকেন্ডের জন্য একদল নামাজ পড়লেন আর দল নামাজ পড়লেন না চলতেছেন পুঁথি মাগরিবে রক্ত হয়ে গেছে যেহেতু মাগরীবের ব্যাপারে নবীর কোনো আদেশ নিজের ছিল না এজন্য একত্রিত হইয়া সবাই মাগরীবের নামাজ আদায় করছে ওই যারা আসরের নামাজ পড়ে নাই তারাও মাগরীবের নামাজ আদায় করছে যেহেতু মাগদীবের ব্যাপারে নবীর কোনো কথা ছিল না ইশারা রক্তে গিয়া যারা আসরের নামাজ পড়ে নাই তারা আসরের নামাজ আগে আদায় করে কাজা করে এরপরে ঈশ্বরের নামাজ একই সাথে সবাই আদায় করছেন মাস। পরের দিন তার মানে কি ছিল না একতলাফ থাকাটা আচ্ছা কিছু না কিন্তু সবচেয়ে বড় আচার্য হলো আকেই মধ্যে যে নবী আলাই সালাম আমাদের মধ্যে এমন এক সময় আসলেন যখন আমরা তাকদীরের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আঙ্গুর চিপে তার চেহারার মধ্যে লেপন করা হয়েছে চেহারার মধ্যে এত রাগ এবং তার মধ্যে ঘর্ণি চলে আসছে মনে ফেটে পড়বে তিনি এবং বললেন আমি কি তোমাদের কাছে এই জিনিস নিয়ে আসছি এই বিষয় মত করার জন্য বলছি এই বিষয় আলোচনা করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে তাদের চাও। তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবে তোমরাও ঠিক থাকতে পারবে না এখানে মনে রাখতে হবে শরিয়াতের মধ্যে একতলাফ এক জিনিস কিন্তু আঁকি দেওয়া বিশ্বাসের মধ্যে একতলাফ ভিন্ন জিনিস এই আকিদা বিশ্বাসের মধ্যে যদি কমতি আসে একতলাফ চলে আসে তাহলে সেই জাতি আর বাকি থাকবে না চলে যাবে যেহেতু আগেকার নবীর উন্মতদের মধ্যে যখন অন্ধকার সে যাইতো অন্য নবীরদের আল্লাহ ফক্রব্বুর আলো দান করতেন এখন আমার নবীর পরে আর নবী আসবে না আল্লাহ না করুক যদি আমাদের মধ্যে পরিপূর্ণ আসবে। তাহলে গোটা দুনিয়া কেম হয়ে যাবে মুহাম্মাদি একই সাথে আকিদার দিক থেকে গোমরা হবে না আল্লাহ রব আলী একদল একই সাথে গোমরা হবে না আমি কথাটা বুঝাতে পারছি একই সাথে আমার নবীর উম্মাদ সব একসাথে কি হবে না বতাকিদা পোষণকারী হবে না কিন্তু হ্যাঁ উম্মতের মধ্যে কেউ যে বাকিদা পোষণকারী হবে না ব্যাপারটা কিন্তু তার না যে আকিদার খুবই খতরনাক আগেকার আজমাইনদের জমানায় মুসলমানদের মধ্যে কাজ ছিল না ভাত ছিল না সব এক অভিন্ন ছিল এক অভিন্ন ছিল কিন্তু প্রথমিক এখানে এই তো অচিরি তার মানে ইঙ্গিত ছিল গেল নিকটবর্তী আর আমার নবী আলাহ সাল জমানাটা অনেকটা কি হয়ে গেছে মিলে গেছে সবচেয়ে উত্তম সামান আমার তারপরে তাবে তারপরদের চতুর্থ জমানা সম্পর্কে আল্লাহ নবীর কোন ইঙ্গিত ছিল না ভবিষ্যৎ মানে ছিল না ছিল তিন জমানা সম্পর্কে কয় জমানা সাহাবি তাবিন তাবে তাবিন আর আপনারা জানেন সাহাবি বলা হয় যারা ইমানের সাথে আমার নবীকে দেখছে ইমানের সাথে দুনিয়াটিকে বিদায় হয়ে গেছে তাবিন বলা হয় যারা সাহাবিদেরকে ইমানের সাথে দেখছে ইমানের সাথে বিদায় হয়ে গেছে তাবে তাবিন বলা হয় যারা তাবে তাবিনদেরকে ইমানের সাথে দেখছে ইমানের সাথে বিদায় হয়ে গেছে তাদেরকে তাবে তাবিন বলা হয় এই তিন জমানা সম্পর্কে নবীর ভবিষ্যৎ বাণী ছিল কিন্তু যারা নবীকে দেখছে ওই অবস্থায় ইন্তকাল করছে এই জমানা যখন শেষ হয়ে যাবে তখন তাবিদের জমানা শুরু হবে আবার তাবিদের জমানা যখন শেষ হয়ে যাবে তখন তা ছিল এবং ওই চতুর্থ শ্রীর লোক ছিল একই জমানায় কারণ আমি আগেই বসে সাহাবি কাকে বলা হয় তাবিন কাকে বলা হয় তাবেতাব বলা হয় আমার নবীর জমানায় আমার নবীকে দেখা এটা হলো কপালের ব্যাপার সুভার এমনকি আপনারা জানেন এবং এমনকি আমার নবী আলাই তো মুসলিম শৈফের হাদিস নবী আলাই তো ওমার উল্ল কে বলতেছেন যদি ওয়েস কুরুনির সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে তোমার মাফির জন্য তার থেকে দোয়া নিয়েও দোয়া মাফির জন্য ওলি হওয়া সত্ত্বেও আমার নবীকে দেখার সৌভাগ্য তার হয়নি নবীকে দেখার সৌভাগ্য তার হয় নাই আমার নবীকে দেখা এটা সৌভাগ্য এটা আল্লাহ ফাদের রহম বা ফজল সেটা ভিন্ন কথা তাহলে বয়স্ক ছিল নবীর জমানায় কিন্তু সে কি এইটার নাম তাওয়াজু সাহাবিদের মূল গুণটা হলো তার এলামের দিকতে খুব বেশি আমলের দিক থেকে অনেক বেশি তার এবাদু বেশি করতেন ব্যাপারটা যদি এরকম না স্পেশাল কোয়ালিটি যেহেতু নবী আলাইসলাম সর্বশ্রেষ্ঠ তার নজর যার দিকে পড়বে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে আমার নবী যেহেতু সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ আমার নবীর পড়বে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে যেহেতু কিন্তু দর্শন পায় নাই দেখে নাই যদিও তার জমা কিন্তু সাহাবিনা তাবি তাবি হয়ে গেছে এরকম অনেক মানুষ ছিল সাহাবিরা কোনো এলাকার থেকে গেছে আমার নবীর জমা নাই তারা কি হয়ে গেছে আপনাদেরকে দেখলাম অথচ আমরা আমাদের জমা মানে চর্মনায় মুরিদরা দাবা দিয়ে তাদেরকে মুড়িদ বানাইছে বলেন করেছেন আমি মুরিদ হয়ে যান চর্মনায় মুদ হয়ে যান চর্মনের মৃত্যু হয়েছে কিন্তু আমাদেরকে অনেক সময় দেখতেও পারে না গেছেন শাহবাদেরকে যারা দেখছে তারা কি হয়ে গেছে এক এলাকায় সেখানে গিয়ে দাওয়াত দিছে তাদেরকে তাবিন দিকে যারা দেখছে তারা কি হয়ে গেছে তবে তাবিন হয়ে গেছে কিন্তু তারা সাহাবাদেরকে দেখে নেই শাহবাদেরকে অথস্থখন নবী জেন্দা আমরা বুঝতাম সাহাবিদের জমানা মানে সাহাবিদ শেষ এরপর তাবিনদের জমানা শুরু তাবিন শেষ এরপর তাবি তাবিদের জমানা শুরু তাবি তাবিন শেষ এরপর চতুর্থ জমানা শুরু লোক ছিল আমি কথাটা বোঝাতে পারি না এই সমস্যা কেন সৃষ্টি হয়েছে এটা হলো একটা সূত্র এই যে আমাদের মধ্যে কেন ঝামেলার সৃষ্টি হয়েছে এইটা আমরা সূত্র বের করবো এখন আর যেহেতু নবী আলাই বলছেন অচিরেই তার মানে ঝামেলাটা সৃষ্টি হবে তাবিনদের জমা নাই কোন জমা নাই তাবিনদের জমা যেহেতু আগেকার সমস্ত মুসলমান এক ছিল এই উম্মতে সর্বপ্রথম দুইটা গ্রুপ দেখা যায় সেই দুই গ্রুপের নাম হলো হেজাজি এবং তিন খলিফা রহমান এবং ওসমান রি আল্লাহ আনহুম যেহেতু তাদের খেলাফতের জায়গা ছিল মদিনায় কোথায় আলী মোদিনায় আল্লাহ তার খেলাফত সিফট করেন এরাকে কোথায় কিন্তু তিন খলিফা পর্যন্ত খেলাফতের জায়গা ছিল মদিনায় হেজাজে কিন্তু হজরত আলী পাঠিয়েছিলেন এবং এরাকে পাঠাবার সময় উমারিখলেন এরাক বাসীর কাছে যদিও আবদুল্লা তোমাদের থেকে আমার প্রয়োজন অনেক বেশি। বেশিও আবদুল প্রয়োজন তোমাদের থেকে আমার অনেক বেশি তারপরেও তোমাদের তালিমের জন্য শিক্ষার জন্য আমি আবদুল্লাবেন মাসুদ কে তোমাদেরকে পাঠালাম কেন পাঠানেন কারণটা কি এটা বিশাল হ্যাকমত আছে আব্দুল সম্পর্ক ছিল এমন কি নবী আলাই আব্দুল্লা মাসুদ কে বললেন আমার ঘরে যখন পর্দা টানানো থাকবে না তখন বেলা এজাজত তুমি আমার ঘরের মধ্যে আসবা আব্দুল ছিলেন তোমরা আবদুল্লেবন মাসুদ থেকে কোরআন শিখ হোক যাই হোক এই আবদুল্লেবন মাসুদ রাদু তালুকে ও মারুবুল রাদি আল্লাহ এরাকে কেন পাঠাইলেন এরাকটা কোন জায়গা এটা হলো আরব্য উপকুলের শেষ আজমি এলাকা শুরু এই আরব এবং আজমের সীমান্তে বর্ডারে মাদ্রাসা কায়েম করছেন যে মাদ্রাসার উস্তাদকে আবদুল্লা মাসুদ রাহু তালহু এবং তিনি সাদবিন আবি আকাশ রাজি আল্লাহ মাধ্যমে সেখানে একটা ক্যাম্প কায়েম করেন সেখানে শূন্য দল কায়েম করেন কারণটা কি আরব এবং আজমের মাসখানে বর্ডারের মধ্যে কাজটা করলেন কেন বিশাল উনি তো বিশাল হেকমত কেন নবী আলহ সালাম বলছেন বুজার ব্যাপারে উমার কোনদিন ভুল করে না উমার যা বুঝে তা সত্যই বুঝে এটা নবীর কথা তার বুঝের মধ্যে কোনো ভুল নাই ওমারুবলু খত্তাহ রাহু যেখানে আরব পুঞ্জি শেষ আজম শুরু সেখানে প্রথম মাদ্রাসা কায়ম করেন আব্দুল তার প্রিন্সিপাল আর কি যেহেতু শিক্ষা দিতে হবে আজমের মধ্যেও এর জন্য এমন মৌকার মধ্যে এক মাদ্রাসা কায়েম করেন যেখানে আরব এবং আজম উভয় লোক শিক্ষা গ্রহণ করিয়া গোটা দুনিয়ার মধ্যে এলএম সরাই দিতে পারে এবং এমন এক জায়গায় সেনা দল কায়ম করছেন যেখানে আজম থেকে কেউ ইচ্ছা করলি আরো আক্রমণ করতে না পারে আমি না এইদিকে আমি আর যাবো না যেহেতু পাঠাবার কারণে অনেক আগের থেকে মাসুদের অনেক দামি দামি শিষ্য সেখানে তৈরি আর আলী রাদি আল্লাহু তালানু খেলাফ করার কারণে আস্তে আস্তে গোটা দুনিয়ার বড় বড় করা হাদিস শিক্ষা দেয়া কিন্তু যেহেতু তাদের কাছে মাসালা জিজ্ঞাসা করত। কিন্তু যেই মাসালা হাদিস ও কোরআন মধ্যে নাই সরাসরি হাদিস এবং কোরআনের মধ্যে নাই সেই মাসালার জোয়াবও তাদেরকে দিতে হইত কিন্তু তাদের মূল কাজ ছিল হাদিস তেলওয়াত করা হাদিস পড়ানো হাদিস শিক্ষা দেয়া কিন্তু মাসালাও দিত এর জন্য তাদেরকে বলা হইতো মহাদিসে ফোকাহা মহাদ্দিসে ফোকাহা তাদের মূল কাজ হলো হাদিস শিক্ষা দেয়া কিন্তু ফেঁকারও প্রয়োজন এর জন্য তারা মুস্তাহিদ তারা ফেঁকার মাসালাও বয়ান করতো এর জন্য তাদেরকে বলা হইতো মহাদ্দে ফোকাহা এর অগ্রভাগে ছিলেন হজরত মালেক রহমাতুল্লাহ আলাই কে ছিলেন হজরত মালিক রহমাতুল্লাহ আলাই এবং তার মায়ালে চতুর্থ অংশ তার তো সব ফেঁকে মাসালা মাত্র এক ভাগ হলে সেখানে হাদিস আসছেন কি কথা ঠিক না আর অধিকাংশই কিসের মাসাল্লা ভাই ফেকার মাসাল্লা এর নাম হলো মহাদিস এরা হলো হেজাজি এরপরেধারা হেজাজি চিন্তাধারা যেহেতু আলাদা হয়ে গেছে কাজেজি হেজাজি চিন্তাধারার মানুষরা সাধারণত মাসায়ল হেজাজি চিন্তাধারা ওলামার কাছে জিজ্ঞাসা করত। আর এরাকি চিন্তাধারার মানুষজন সাধারণত মাসায়ল এরাকি চিন্তাধারা মানুষের কাছে কি করত জিজ্ঞাসা করত। আর যেহেতু আর সরকারের প্রতিদিন নতুন নতুন সমস্যা সৃষ্টি হয় আর নতুন নতুন সমস্যার জন্য নতুন নতুন শরীর সমাধানের প্রয়োজন কিসের প্রয়োজন শরীর সমাধান বুঝেন তো শরীর সমাধান হলো কোরআন হাদিসের আলোকে সমাধান দিতে হবে অথচ নতুন জিনিস সৃষ্টি হয়েছে তার মধ্যে সরাসরি কোরআন হাদিসের মধ্যে সরহাতার নাই স্পষ্ট নাই এবং শরীর সমাধান দিতে হবে এর জন্য তাদের প্রয়োজন ইস্তেহাদের কিসের ইস্তেহাদের যেহেতু সরকার সেখানে আর সরকার নতুন সমস্যায় পড়েন আর নতুন সমস্যার জন্য শরীর সমাধানের প্রয়োজন এর জন্য এরাকের ওলামায় কেরাম অধিকাংশ সময় সরকার বা দুনিয়ার সমস্যার শরীর সমাধানের জন্য তার ইস্তেহাদ বা ইস্তিনবাদ বেশি করতেন তাদের খেয়াল বেশি ছিল ফেঁকার দিকে এর জন্য ফেঁকার জন্য তো দরকার করানো হাদিস হাদিস ছাড়া তো মাসালো জবাব দেয়া যায় না কিন্তু মূল কাজ হলো ফেঁকা এর জন্য তাদেরকে বলা হয় ফোকায় মহাদ্দিস মহাদ্দিস ফোঁকা আর ফোকায় মহাদ্দিস এই দুইটা ভাগ প্রত্যম হয় কী কথা ঠিক না ফোকায় মহাদ্দিস আর মহাদ্দিসের ফোকা চলতেছে জমানা চলতেছে চলতে চলতে সাম্রাজিক অগ্রসর হইতেছে এর মধ্যে আসলেন হজরত ইমাম আজম আবহানী রহমতুল্লাহ আলাই যিনি এরাকের অগ্রসেনানী আর ওইদিকে মদিনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যিনি হেজাজের অগ্রসেনানি ইমাম মালিক রহমতুল্লাহ তিন দুই সাগরে ইমাম শাহফি ইমাম আহমদ হাম্বাল ইমাম আজম আবু এর বহু যে সাগরে অনেক যারা উঁচু পায়ার দরজা ছিলেন চার মাস হাত কেন হইল আমি সেই দিকে যাব আমি এখন সেই দিকে আস্তে আস্তে বাড়তে থাকবো যেহেতু প্রথম চিন্তে তারা কয়রা ছিল ভাই এক হেজা আর একটা কি এর আগে কোনো ভাগ ছিল না সাহাবাদের জমানা কোনো ভাগ ছিল না যে কোনো এক মাস যে কোনো শাহবাদকে জিজ্ঞাসা করিয়া সমাধান পেয়ে যাইতো সরি কোনো জিনিস যে কোনো শাহবাদকে জিজ্ঞাসা করিয়া সমাধান করিয়া কিন্তু ঠিক না আর হেজাজিদের মূল কাজ ছিল কি হাদিস সম্পর্কে আলোচনা করা আর এরাকিদের মূল চিন্তা ছিল কি ফেকা সম্পর্কে আলোচনা করা এখন হেজাজির অগ্রসেনানি ইমাম মালিক রহমতুল্লাহ আলী শাহি রহমতুল্লা আলাই ইমাম মালিক রহমাদের সাকরেদ ইমাম মালিক রহমতুল্লাহ আল্লের কাছে হাদিস শিক্ষা গ্রহণ করার পরে ইমাম মালিক রহমতুল্লাহ বললেন তুমি যাও এর আগে গিয়ে ইমাম ইউসুফের কাছে ফেঁকা শিক্ষা গ্রহণ করো ইমাম ইউসুফ হলো ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ সাগরেদ না যেহেতু ইমাম মালিক রহমতুল্লাহ আল্লা জন্ম হলো চরণবহীজিতে ইমাম আজম আবু রহমান জন্ম হল ঠিক না ইমাম শাহির রহমাতুল্লা আলাই তিনি আসতে এরাকের মধ্যে ইমাম ইউসুফ রহমাতুল্লাহ সাকরেদ হওয়ার জন্য তা শিষ্যত্ব গ্রহণ করার জন্য কিন্তু তিনি আস্তে আস্তে শোনেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার পড়ছেন তখন মাস আলা বয়ান করতেছেন এমনকি মফসুদ ইমাম মুহাম্মদের বিক্ষোভকতা মফসুদ কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ জাকোয়াতে নমুনা পাওয়া যায় আর আইটা এই অধ্যার মধ্যে ইমাম মোহাম্মদ গবেষণা করতে করতে করতে করতে যেমন শিষত্ব গ্রহণ করলেন ছাত্র হলেন ইমাম্ম পড়াশোনা করতেছেন যখন ইমাম শাহুর রহমাম মুহাম্মদ রহমতুল্লাহ থেকে বিদায় হন তখন তিনি বলেন যেহেতু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ সামনে ইমাম শাহি যে কিতাব লিখছেন সেই কিতাবের ওজন হলো ছয় মন কয়মন তার মানে সেই জমানায় কেতাব কাগজে পাতলা ছিল না মোটা হাডতার্ম করার পরে ইমাম সাহাফি চলে আসেন এরাক এর থেকে বাগদাদে কোথায় বলতে পারেন বাগদাদ তো এরাকি রাজধানীর তো অনেক বড় এক শহর অনেক বড় এক দেশ কি কথা ঠিক না যেমন আমাদের সে ঢাকা কোথায় বাংলাদেশে আমরা কোথায় বরিশালে কি কথা ঠিক না যদিও বাংলাদেশে এখন যদি কেউ বলে যে চর্মনাথ থেকে তারপর সে চলে যায় ঢাকায় তো অনেকের মধ্যে বলব ঢাকা তো বাংলাদেশে কি কথা ঠিক না অনেক এরাক তো অনেক অনেক বড় এক দেশ এরাকে চলে আসার পরে বাগদাদে চলে আসার পরে সেখানে ইমাম মোহাম্মদ রহমতুল ইমাম শাহি সাকবে ধন ইমাম মাহমদ রহমতুল্লা আলাই ইমাম শাহির কি হন আহমদ আহম্ম রহমাতুল্লা আলাই ইমাম আহম্মদ রহমাদুল্লাহ শাহির সাগরেদ হন সেখানে শিষ্যত্ব গ্রহণ করেন এরপর ইমাম শাহির রহমদ্ মিশরে চলে যান মিশরে যাওয়ার পরে তিনি দুই বছর হায়াত পান তারপর দুনিয়া থেকে বিদায় হয়ে যান দেখেন এখানে মনে রাখতে হবে ইমাম মালেকের সাগরেদ ছাত্র ইমাম শাহির ইমাম শাহির সাগরেদ কে ইমাম আহম্মদে হাম্বাল ইমাম মালেক দেখেন মালিকের সাথে আবার ইমাম আহমদ শাহির সাথে একতলাভ করার কারণে ভিন্ন মাজহাব করলেন কাজে একই সাঁগরে একই ওস্তাদের দুই সাঁগরে দুই রকমের মাজহাব হয়ে গেল ইমাম আজম আবু হানিবুরহম এরাও কিন্তু রহমাদুল্লাহ আলাই সে শিকার ছাত্র ইমাম মোহাম্মদের ছাত্র তার ছাত্র ভাই ইমাম মোহাম্মদ কার ছাত্র ইমাম আবহানি রহমতুল্লাহ আলাই দেখেন ইমাম আবুানিপার ছাত্রের ছাত্র হলো সাফি তারও মাজাহাব আছে আবার ইমাম আবুহানিপার ছাত্রের ছাত্রের ছাত্র ইমাম তারও মাজাহ আছে কিন্তু ইমাম আজম আবু হানিপার আমু ইউসুফের মতো এত বড় মুস্তাহিদ ইমাম থাকা সত্য ইমাম মুহাম্মাদের মতো এত বড় ইমাম মুস্তাহিদ হওয়া সত্য ইমাম জরফারের মতো এত বড় ইমাম মুস্তাহে সত্য সবাই এক কেন্দ্রিক ভিন্ন কোনো মাঝহাব করেন নেই ভিন্ন কোনো মাঝহাব করেন নাই এর জন্য গোটা দুনিয়ার মধ্যে তিন মাঝহবের যত লোক তার চেয়ে অনেক বেশি হলো ইমাম আজম আবহানিফার মাসলাক কারণ এখানে কারণ এখানে কি কথাটা বোঝাতে পারি নাই যাই হোক তখন তাদের মধ্যে একতলাপ এবং ইস্তেহাত চলতে ছিল এর মধ্যে কোনো আপত্তিও নাই সবাই হক সবাই কি হক কিন্তু এই তাবিদের জমানায় প্রথম যেই ফেরকা শুরু হয় বাতেল আহলে বাঁতেল এবং গোমরা ফেরকা যারা আকিদার মধ্যে লাভ করছে শুরু করছে এই প্রথম ফেরকা তৈরি হয় চারটা ভাই মোতাজিলা খারিজি এবং সেখানে তৈরি হয় মুরজিয়া কি তৈর হয় মুরজিয়া খারিজি মোতাজিলা শিয়া এই চারটা ফেরকা যারা হজরতিক ধ্বংস হয়েছে এবং তাদের আকিদা হজরত আলী রাজিউল হুল আসমানের মধ্যে আছে তার সত্তাগণ ম্যাগের মধ্যে ভাসতেছে স্যার জমানায় আলী দুনিয়াতে আসবে এবং আলী আল্লাহ তার অধিক মহাব্বাতে হজরত আউবাকর ওমার এবং ওসমানকে তারা মনে করে তাদের খেলাফস হল কসবি এবং গজবি তারা গজব করছে তারা হলো এটা দখল করছে এটা এমনিতে আসে নাই বরং খেলাফতের হকদারকে আলী রাজি আল্লাহ তালহু এই বিশ্বাসের কারণে তারা ধ্বংস হয়ে গেছে খারিজি খারিজির গোষ্ঠীর সৃষ্টি হয়েছে হজরত আলী এবং মাহিয়া রবিআল্লাহ তালনুকে এখতলাফ করে শেখ তাল কি খারিজের বলতে চায় যে এখানে পঞ্চায়েতের সালিসির কোন অধিকার নাই ইন হুকম আইন কাজ আল্লাহ কিন্তু আলী এবং মাভিয়া পরামর্শ করে যখন কাফের হয়ে গেছে তারা কি হয়ে গেছে কাফের হয়ে গেছে খারিজদের ফতোয়া। তারা কি হয়ে গেছে হয়ে গেছে অথচ ইনিল হুকম ইয়াতিল কার্লাহ আলি উপরে। তাই নবী আলাই সালাতামের উপরে যে আয়াত নাজেল সেই সেহেতু বনি কোরআজার বিচারের জন্য সাদবিনুতালুকে নিযুক্ত করছেন তাই যদি আলী এবং আমলকে এত দুর্বল বানাই দিছে তারা বলে যে ইমান থাকাকালীন মোরতাকবে কবিরা হবে না কোন ক্ষতি করবে না ইমান যদি থাকে কবিরা গুণায় তাকে আমলকে ধ্বংস করে গুরুত্ব তারা দেয় নাই আমলে গুরুত্বকে হীন করে ফেলছে আর মোতাজিলা হলো এদের মূল বিশ্বাস হলো এদের মূল কাজ হলো আকলকে নকলের প্রাধান্য দেওয়া জানার দরকার আছে এগুলি আপনাদের জেনের মধ্যে হয়তো মুখস্ত থাকবে না ইয়াদও রাখতে পারবেন না ইয়াদ রাখা সবার জন্য জরুরিও না কিন্তু কমপকে আমি যে হক এতটুকু থাকলে যথেষ্ট আমার এই বয়ানের উদ্দেশ্য আপনাদেরকে সব মুখস্ত করানো না আর সব মুখস্ত পারবেনও না কিন্তু কমপকে বয়ানের মধ্যে আমার আকিদা পয়দা হবে আমি হকের উপরে আসি এখন কে যথেষ্ট যেন কোনো অবস্থানে কোনো শয়তানা আপনাকে রশি দিয়ে টান দিয়েই গমরা না করিয়া ফেরাইতে পারি এর জন্য আমি এত কষ্ট করতেছি এই রোজা রাখিয়া এই বিষয়গুলি কষ্টের কষ্ট কিন্তু আমার উদ্দেশ্য হলো এই কম্পকে আমাদের মানুষের মধ্যে এতটুকুই যথেষ্ট আমার বয়ানের আর একটা লব্জ মুখস্থ না থাকলে কোনো অসুবিধা নেই শুধু কি আমি হকির উপরে আছি এর জন্য এত গবেষণা এত সাধনা অন্য এর জন্য খেয়াল করতে হবে বুঝেন তো এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আর আপনারা যদি একটু কষ্ট করে নাতাজ মূল টার্গেট হলো নকলকে আকলের আকলকে নকলপরে জি দেওয়া তার মানে তাদের বুদ্ধিকে কে শরীর উপরে প্রধান দেওয়া যেমন তাদের বুদ্ধিতে যা অনুকূল হবে দলিল সেইটাকে গ্রহণ করবে আর তাদের বুদ্ধি এবং বিবেক যেই দলিল পছন্দ হবে না সেটাকে প্রত্যাখ্যান করবে আমি কথাটা বুঝাতে পারি নাই যেমন উদাহরণ বুঝতে পারবেন হাদিসের মধ্যে আসছে হজরে আসো আল্লাহ ফকের ডাইন হাত হজরে আসোহাদ কি এটা পাঁচটা আল্লাহ ফকের ডাইন হাত হয় কীভাবে এটা আকলে তাস্লিম করে গ্রহণ করে বা অস্বীকার করে হাদিস হাদিস না মোতাজিল ডাইরেক্ট কি বলছে এটা হাদিস না এটা মিথ্যা মনে রাখতে হবে মুসল মোতাজিলাদের মোতাজিলিদের মূল অস্বীকার করা দুইটা সজা সুরাগ দুইটা পদ্ধতি কি পদ্ধতি যদি কোনো হাদিস তাদের আকলের তাদের জ্ঞানের বিরোধী হইত ওমনি বলতো হাজার রাবি জয়ীফ হাজা যা মাতরুক এ রাবি ভালো না এটা মাতরুক রাবি এ মনকার রাবি এ রাবি তো ঠিক না কাজে হাদিস সহি না আর হাদিসকে দুর্বল করা তো খুবই সহজ হাদিসকে দুর্বল করা কি কিন্তু যেহেতু হাদিস তো রাবিদের মধ্যে আসছে আর রাবিরা ছিল না মানুষ আর মানুষ তো মানবীয় দুর্বলতা তো না মানুষ মানবীয় দুর্বলার থা থেকে না উঠবে না যদি কোনো হাদিস তাদের খেলা তাদের মতের খেলাফ হইতো বড় এক রাবির কান ধরে দেখাইত দেখ এই রাবি খারাপ এই রাবি ঠিক না এর জন্য হাদিস গলত এই হাদিস মৌ হাদিস জয়ীফ কেন এই হাদিসের আমল করা যাবে না এই ধারণার কারণে মোতাজিরিদের তান্ত্রিক থেকে তাদের তান থেকে তাদের সমলোচনার থেকে বড় কোনো রাবি বাসতে পারে নাই রাবি যদিও নাই। তার থেকে ইমাম বোখারিও বাহিরা না ইমাম বোখার কি বাহিরা না এমনকি জানেন আপনার ইমাম বোখারি রহমতুল্লাহ আলহীকে মোতাজিরা আকিদার দিক থেকে বলছে কাফের। এবং হাদিস রওয়ায়তের দি থেকে বুতাল্লিশ ঘটনা কি ইমাম বোকায় রহমতুল্লাহ আলহী নিশাপুরে গেলেন মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করলেন হাদিস পরায় ছিলেন এর মধ্যে ওই মোতাজিদ্দিন আকিদার একজন ব্যক্তি সেটা আমি সামনে বলবো একজনে প্রশ্ন করছে কোরআন সম্পর্কে আপনার এটাকে আদেশ না কাদিম এই প্রশ্ন করছে তখন ইমাম বুখারি রহমতুল্লাহ বলছেন এই কথা বলার সাথে গেছে। ডাকসল পড়ছে যে এই যে দেখো এই এটা ইমাম বোখারি সে মোতাজিলি হয়ে গেছে সে সলাফি নাই তিনি কোরআনকে হাদেশ বলছে সে কাফের হয়ে গেছে নিসাফুর থেকে তাকে ভাগায় দিস সে নিজের জন্মভূমি বোখার মধ্যে তখন মোহাম্মদ ইহাইয়া জুহুলি মোহাম্মদ ইহাইয়া জুহুলি যিনি ইমাম বোখারি সমসারিক মহাদ্দিদ ছিলেন অনেক বড় মহাদ্দিদ ছিলেন তিনি ইমাম বোখারি বোখারে যাওয়ার পরে বোখারার গভর্নরের কাছে চিঠি লিখছে যে বদ আকিদা পোষণকারী এক ব্যক্তি যিনি নিশাপুরের মধ্যে ফেদা করিয়ে গেছে সে বোখারাই গেছে তাকে সেখান থেকে বের করে দেন সিঠি মোহাম্মদ গভর্নর পাওয়ার পরে তার নিজের দেশ থেকে বের করে দিছে এরপরে দোয়া করছে মাওলাহে এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না আমাকে উঠায় নাও এরপর বোখার আহমদের দুনিয়া থেকে বিদায় হয়ে যান এমন ঘটনা মোতাজির তানখির থেকে কেউ বাঁচতে পারে নাই কি কথা ঠিক না যাই হোক এইগুলো প্রথম দুই ফেরকা মানে এই কোরআন কাদিম না হাদস এই মাসালা সর্বপ্রথম দুনিয়ার মধ্যে উঠিয়ে আসে এবং এই আকিদার মাসালা পেশ করতে গিয়েই। বিভিন্ন গ্রুপ বিভিন্ন দলের সৃষ্টি হয় ঠিক আছে ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমি আগেই বলছি প্রথম ফেরকা হলো চারটা এরপরে আকিদার মশালা নিয়ে ফেরকার আবির্ভাব হয় মোতাজিলি এক ফেরকা তৈরি হয় মুআাসমিয়া মুসাবিহিয়া এরকম বিভিন্ন ফেরকা কি হয় তৈরি হয় খলকে কোরআনের মাসালার উপরে এরা কোরআন কি কাদিম না হাদেশ এরা মাখলুক কি মখলুক না এই মাসালার উপরে আসলে মূল মাসালাটা কি কোরআন এবং কোরআন হল আল্লাহের সেফাতা কী নিয়া আল্লাহের সেফাত নেওয়া প্রথম মনে রাখতে হবে আল্লাহ ফাঁকের গুণ দুই ধরনের এই মশালা কঠিন মশালা হবে এর খুব খেয়ালের সাথে সতর্কতার সাথে শুনতে হবে খুব কঠিন মশালা এটা সামনে মাসাল আসলে বুঝবে সামনে আসলে বুঝবে। আসলে আসলে কোরআন এইটা কি সৃষ্ট না সৃষ্ট না এটিকে আল্লাহ ফাঁক সৃষ্টি করছেন না আগের থেকেই তার সাথে ছিল মূল ব্যাপারটা এখানে আসলে মূল ব্যাপারটা হলো কালাম নিয়া না কোরআন নিয়া না বাণী সেফাত নিয়া আসলে মূল ব্যাপারটা হলো সেফাত আল্লাহ ফকের দুই ধরনের গুণ কয় ধরনের আল্লাহ ফাকের সেফাত দুই ধরনের একটা হল ধ্যহীন গুণ আরেকটা হল অধর্থহীন গুণ একটা সেফা যেই সেফাতটা মানুষের সামঞ্জস্য মানুষের বুঝে আসে আরাক এক সেফাত বা গুণ যা মানুষের সামঞ্জস্য নাই মানুষের বুঝে আসে না প্রথম দুই ধরনের গুণ যেমন আল্লাহ পাক রব্বুল্লা আলমেন এক একক এসব কোনো সদৃশ্য নেই কোন মানুষের সদৃশ্য আছে লামিয়ালি তোলামিউলাদ কোন সদৃশ্য আছে পাক কার থেকে জন্ম নেন না কাউকে জন্ম কি কোনো সদৃশ্য আছে পাক সমাদ আল্লাপাক বে নিয়াস বেপরোয়া এর সাথে কোনো মানবের সদৃশ্য আছে তারা মানুষ কি মোহতাস এই আল্লাপাকের এই গুণ যেই গুণের সাথে মানুষের কোনো সাদৃশ্য নাই কি কথা ঠিক না এটা এটা আল্লাহ পাকের সাথে জাত তিনি ভিন্ন এর আগে আমরা বলতে পারি আল্লাফাকের মূল গুণ হল দুইটা একটা হলো উজুদি এজাবি আর একটা হলো সলবি আল্লাহের মূল গুণ দুইটা মূল সেফাত কয়টা দুইটা একটা হল ওজুদি এজাবি আর সলবি জালালি আল্লাহের অজুদি গুণ আবার দুইটা একটা হলো আর আফালিয়া। বলবো আমি সূত্র ঠিক করতেছি এরপর বলবো না আমি একটু সিরিয়াল করতেছি আগে আকিদার মাসালা তো প্রথম গুণ কয়টা অজৌদি এবং জালালি মানে অজৌদি বা একে জালালিও বলা হয় আর ওকে এজাবি বলা হয় ওজুদি গুণ আবার দুইটা একটা হলো সেফাতে জাতিয়া সেফাতে আফালিয়া আল্লাহের মূল গুণ দুইটা একটা অজুত আল্লাহের অস্তিত্ব আল্লাহ আল্লাহের অস্তিত্ব আর অস্তিত্ব গুণ আবার দুইটা একটা হলো জাতিয়া আফালিয়া এই জাতিয়া আবার কয়েক ধরনের যেমন আল্লাহাকের অজুত আল্লাফাকের কুদরাত আল্লাপাকের সামে হাওয়া আল্লাপাকের বাসের হাওয়া আল্লাপাকের আলেম হওয়া কি কথা ঠিক না এই থেকে আল্লাপাক রব্বুল আলমিন কোনো অবস্থাতে জায়ের হন না আল্লাহ আল্লাপাকের অস্তিত্ব এটা গুণ এরকম সময় বিলীন হবে না আল্লাপাকের অস্তিত্ব কি হবে না জোরে বলেন সব সময় আল্লাপাক অস্তিত্বের মধ্যেই আছেন এক এরপরে আল্লাপাকের কুদরাত আল্লাপাকের শক্তি আল্লাপাক দুর্বলহ হবে না এই গুণগুলি আল্লাহর থেকে আল্লাহাকেন আল্লাফাক আল্লাফাক আল্লাহাক দেখেন না এই গুনের সাথে পাক গুণান্বিত হন আল্লাহাক শোনেন আল্লাহাক সামে আল্লাপাক শোনেন না এই গুণের সাথে কোন সময় তিনি কি কথাটা বুঝে আসতেছেন আলহামদুলিল্লাহ এই তো আল্লাহ তিনি জানেন আল্লাহ সম্পৃক্ত এই গুণগুলি আল্লাহর থেকে কোন সমাজ কি হয় না যুদ্ধ হয় না আল্লাহ কোনো সময় অন্ধহন না দেখা এটা আল্লাহর গুণ না আল্লাহের মুরুক্ষ হওয়া এটা আল্লাহ গুণ না আল্লাহাকে না শোনা এটা আল্লাহের গুণ না কি কথা ঠিক না এই গুণের সাথে আল্লাহ আল্লাহ আফালিয়া সেফাতে আফালিয়া যে গুণ গুলি আল্লাহাকে থেকে সবসময় প্রকাশ পায় না কখনো হয় কখনো হয় না কারণ আল্লাহাক রাজজাত এটা তার একটা গুণ সবসময় খাওয়ান না আবার কখনো খাওয়ান ছাড়াও থাকেন না কখনো খাওয়ান কখনো খাওয়ান না এটা একটা কাজের গুণ আল্লাহ আল্লাহ সবসময় একসাথে প্রকাশ হয় কখনো প্রকাশ হয় না মৃত্যু দাতা এটা তার গুণ বাবা কি আল্লাহ মৃত্যু দেয় কে সবাইকে একসাথে মৃত্যু দেয় না এটা আফালিয়া তারা একটা গুণ কাজ কাজের গুণ এটা সবসময় না আবার কখনো করেন না তাও না সেফাতে আফালিয়া কখনো তার থেকে প্রকাশ হয় কখনো কি হয় না আর সেফাতে আল্লাহ থেকে কোনো অবস্থাতে বিচ্ছিন্ন হয় না এই গুণে শুধু গুণান্বিত হন না আর হইল সেফাতে সলবি যেই গুণে আল্লাফা রব আলিন কোনো অবস্থাতেই গুণান্বিত হন না এতে তার থেকে দুরবতী গুণ কথা বোঝেন নাই যেই গুণে আল্লাফাক রব্বুল আলমিন কোন অবস্থাতেই গুণান্বিত হন না যেমন আল্লাফাক সমাদামিয়ালিদ ওলা জেসম আলাহু অওহর আলাহু আল্লাফাক রব্বুল্লা আলমিন কাউকে জন্ম দেয় নাই কার থেকে জন্ম নেয় নাই এই গুনে আল্লাপাক কখনো গুণান্বিত কি কথাটা আল্লাহাকি গুণান্বিত হন না তিনি জন্ম দেন না তিনি জন্ম জাহার আল্লাহ আল্লাহাকে কোনো শরীর নাই আল্লাহাকের কোনো অবয়ব কায়া নাই এই গুড়ে আল্লাহাক রব্বুল আলমীর কোন অবস্থাতে গুণান্বিতেন গুণান্বিত হনফাকুল কোনো সোভান আল্লাহ কি পবিত্র আতানাজ আতানাজ তার সমস্ত আল্লাহ সমস্ত দোষ ত্রুটি এবং বিচ্যুতির থেকে কি পবিত্র এলো এর নাম কি সুবাহানু এটা কি আর কি এই যে বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা কামালাতে কি আর মধ্যে আল্লা পাখ যতগুলি গুণ আছে সমস্ত গুণে সমন্বিত হয়ে যায় তাই যাই হোক ব্যর্থবোধক গুণ আর একটা আল্লাহ এক আল্লাহ কি কথা ঠিক না এর সাথে কার কি নাই সামঞ্জস্যতা নাই এ নিয়ে কোনলাভ হয় নাই আর ধরনের গুণ যেই গুণগুলির সাথে মখলুকাতের কি আছে সামঞ্জস্যতা আছে গুণ যেমন আমরা দেখি আল্লাহ কথা বলেন না কেন আমরা শুনি আল্লাহ কি কথা ঠিক না এই যে দেখেন আমরাও দেখি আল্লাহ দেখে আমরা শুনি আমরাও কথা বলি আল্লাহ এই যে কালাম কালাম গুণ এই শুরু হয়ে গেল যেই গুণগুলির সাথে মানুষের কোনো সম্পর্ক সাদৃশ্য নাই সেই গুণ নিয়ে কোনো একতলাভ নাই কিন্তু যেই গুণের সাথে বন্দার সামঞ্জস্য সাদৃশ্য আছে এরকম গুণ নিয়েই এই এই উম্মতের মধ্যে প্রথম মতানক্য সৃষ্টি হয় প্রথম কি হয় প্রথম মতানক্য সৃষ্টি হয় মতানক্যর মূল সূত্রবাদ মোতাজিলি মহতাজিরিয়া কি বলতেছে আল্লাহের কোন আলাদা গুণ নাই আল্লাহ আল্লাহ গুণ বা সেফাত তার জাত থেকে আলাদা কিছু নাই এইটা মনে রাখতে হবে মনে রাখলে পরবর্তী মশালা বুঝে আসবে এছাড়া জীবনে মশালা বুঝানো সম্ভব না তোদের তাদের মূল দাবি হলো আল্লাহাকে আলাদা কোনো কি নাই গুণ নাই তার গুণ তার জাতের সাথে সম্পৃক্ত এবং তার গুণ তার জাত থেকে কোনো অবস্থা আলাদা হয় না এবং তার গুণ তার জাত থেকে আলাদা হওয়ার হতে হতে পারে পারে না। তার তার তার জাত একই এই মনে রাখ শুধু তার গুণ এবং জাত জাত মানে মূল গুণ মানে কি কথা ঠিক না এই এক অভিন্ন তার গুণই তার জাত কি কথা ঠিক না তাহলে কোরআন আল্লাহ ফকের কালাম এটা কদিম হয় কিভাবে যেহেতু তার জাত থেকে আলাদা হয়ে গেছে আর তাদের মূল থিম কি তার ঠিক আছে না জরুরি বিষয়টা জরুরি হ্যাঁ ভাই উঠছেন না দোয়া করে আল্লাহ বোঝাবার চেষ্টা করো একটু দুরুস্বরী পড়েন এজেন খুলে যাবেন শোনেন আমার দুইটা বিষয় আমি আমি আমি এই যে ফয়জুল করিম আমার জাত আমার কিছু গুণ আছে না আমি কথা বলি এটা আমার গুণ আমি দেখতে পাইটা আমার গুণ আমি যে শুনতে পাই আমার গুণ কিছু নাই প্রথম অস্বীকার করছে তাও কায়দা করিয়া কায়দাটা কি তাদের মূল কায়দা হলো এই যে আল্লাহের গুণ তার সেফাত তার জাতের সাথে মুক্তাশে মিলিত কোন অবস্থাতেই আল্লাফা কোরআন পড়তে আমাদের কাছে কি কথা ঠিক না সেটা আলাদা হয়ে গেছে যেহেতু এটা আলাদা হয়ে গেছে তাহলে কোরআন কি হবে মখলুক হবে এটা সৃষ্ট হবে এটা কাদিম হবে না আল্লাহ আলাদা না কাজে বর্তমানে আমরা যে কালাম দেখতে আছি। এই কালাম কদিম না এটা পুরান না হাদেশ নয়াশৃষ্ট আর তাদের কালাম বাণী বাণী গুণের মূল কারণ কি মূল বাণী বাণী কিভাবে সৃষ্টি হয় তারা বলেন যে কালাম মানে কোন এক জায়গায় সৃষ্টি করা তাদের তাদের ভাষায়। মানে কালাম অর্থ কি কোনো জায়গায় কথাকে কি করা সৃষ্টি করা কাজে আল্লাহ রব্বুল আলমিন এই কালামকে সৃষ্টি করছেন এটা সৃষ্ট এইটা কিনা এটা মাখলুক এটা কাদিন না আচ্ছা সামনে আর একটু পড়িয়ে বুঝবেন ইনশাআল্লাহ আশা করি বা কঠিন হইতে পারে আমি যাই না যাই হোক এইটা আর এই গোষ্ঠী তারা আল্লাহাক রব্বুল্লা আলমীর সমস্ত সেফাতকে অস্বীকার করছে যে আল্লাপের কোনো সেফাত নাই কোনো গুণ নেই আল্লাপের কোনো কি নাই কোনো গুণ নাই কোনো গুণে তিনে গুণান্বিত না সাদৃশ্যপূর্ণ মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ এরকম গুণ গুণ বা সেফা আল্লাহ হতে পারে না যদি সাদৃশ্যপূর্ণ কোন গুণ আল্লাহরই হয় তাহলে মানুষের সামঞ্জস্য বা লাম আর মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ হতে পারে না এর জন্য তারা আল্লাহ গুণ গুণকে অস্বীকার করছে যে মানুষের সাদৃশ্যপূর্ণ কোনো গুণ এটা আল্লাহের গুণ হতে পারে না যদি মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ হয় আল্লাহকে অস্বীকার করছে যা কোনো গুণই নেই আস্ত এরপরে আসেন মুজাসেমা গোষ্ঠী মুজাসেমিয়া গোষ্ঠীর তাদের আকিদ আল্লাহ পাকের। আমাদের মধ্যে শরীর আস হাত পাওয়াস আমাদের মধ্যে যা বলতে সব পাও আমার মূল টার্গেট কিন্তু কথা বোঝেন না গোমরা ফেরকা কেন আপনারা শুধু জানেন আমি জোরে পরা আসতে পারা ওই হাত মারা না মারা কিন্তু তাদের আকিদার মধ্যে ডিস্টার্ব কোন জায়গা এবং গোষ্ঠীর খেয়াল হলো আল্লাপাকে হাত পাওয়া মুসাবিয়া গোষ্ঠীর খেয়াল কি আল্লাপাকে যদিও দেহ নাই কিন্তু তার হাত পাও বা চক্ষু অনুরুকী আছে। কি এইবার আহলে সুনাতল জামাতের আকিদা হলো কোরআন হাদিসের মধ্যে আল্লাহ ফকের যত গুণ আছে সেই সমস্ত গুণে আল্লাপাক আল্লাপা গুণান্বিত কিন্তু তার গুণ আমাদের বুঝে উপলব্ধি করতে পারি না আমাদের বোধগম্য না তার সমস্ত গুণ আমাদের বোধগম্য না আমরা স্পষ্ট ভাবে ভালো বুঝি না তবে হ্যাঁ যাদের জেনের মধ্যে ক্যান্সার ঢুকিয়া গেছে তাদেরকে আমরা বিভিন্ন বুঝে বুজ দান দেওয়ার চেষ্টা করি কিন্তু না হাদিস এখানে বুঝতে গেলে প্রথম দুইটা জিনিস বুঝতে হবে দুইটা শব্দ বুঝতে হবে একটা হলো আলো বা কিরণ আর ইন্দ্র গ্রাহ্য ছবি ছায়া বা তার দৃশ্য ইন্দ্রু রাজ্য, ছায়া বা ছবি আর একটা হলো প্রতিবম্ব আলো বা কিরণ এই দুইটা সব আগ বুঝেন একটা হলো আলো বা কিরণ আর তো ইন্দ্র গ্রাহ্য ছায়া বা ছবি কি কথা ঠিক না আল্লাফা প্রভাবে আল্লাহ আল্লাফাক সৃষ্টি করছেন না আল্লাফাক রবুল আলমিন মূল অজুদ এবং শেফাদের বহির প্রকাশ না কি কথা ঠিক না এটা তার প্রতিবম্ব আলো না তার কিরণ না কি কথা ঠিক না এ ব্যাপারে কার কোন কি নাই একতালাভ নাই কার কোন একতালাভ নাই সবাই কথা একমত গোটা জগত জগৎ আল্লাহর আলমিন কিরণ তার থেকে ঠিক না কিন্তু কোরআন কোরআন কেও মোতাজিরা বলতে চাই এটা আল্লাহ ফকরবুল আলমিনের একটা প্রতিবম্ব আলো বা কিরণ এইটা প্রতিবম্ব আলো বা কিরণ তার প্রতিবা কিরণের ইন্দ্রাহ্যায়না উদাহরণ আল্লাফাক রবুল আলামিনের গুণের মধ্যে কিছু গুণ আছে যেই গুণগুলির প্রতিবম্ব আলো বা কিরণ আমরা দেখি কিন্তু মূল গুণটা আমরা দেখি না যেমন আল্লাফাকিমটা দেখি এবং রেজেক দাতাকে দেখি কিন্তু আল্লাফাক রব্ল কিভাবে রিজেক দান করেন সৃষ্টি করেন এটিকে আমরা দেখি দেখি রাজাকিয় গুণ কে আমরা দেখছি আমরা কি দেখতেছি এই রাজাকের গুণের যে প্রভাব পড়ছে সেই প্রভাবটা রেজেক দেখি রেজাক প্রাপ্তকে রেজাকি কথা ঠিক না আল্লাহ আল্লাহটা এই যে মূল গুণটা আল্লাহর সাথে মোত্তাসে মূল গুণটা কিন্তু এই মূল গুণের যে প্রভাব বা ছায়া পড়ছে এই রেজেক বা রেজেক প্রাপ্ত এটা হলো এটা মাখলুক এটা সৃষ্ট কথাটা বুঝতে পারি নাই এবং প্রভাব যে এইটা রাজাকের গুণের পড়ছে সেটা আমরা কি কথাটা বুঝতে পারি না সেটা আমরা দেখি কি দেখি না কিন্তু মূল গুণটা দেখি না কি কথা ঠিক না এর জন্য আল্লাহাকের যেটা কি ধ্বংস হয়ে যায় এটা মাকলুক এটা সৃষ্টা ঠিক না ঠিক মোতাজিরা বলতে চায় যেমন আল্লাহাকে এরকম সমস্ত গুণি এরকম আল্লাহাকের অন্য সমস্ত কি এরকম তারাও বলতে চায় যে কোরআন এটা আল্লাহ ফকের বাণী গুণের একটা ঠিক না যেরকম রাজা গুণের প্রভাবে আমরা রেজেক রেজেক বা দেখতে চাই সেটাকে আমরা কি বলি আদেশ বলি এটা সৃষ্ট বলি ঠিক কোরআনটাও আল্লাহ ফকের বাণী গুণের কথা বলা গুণের একটা কি কিরণ বা প্রভাব যেটা হাদেশ এটাও কি মাখলুক কি কথাটা বুঝতে পারি না কিন্তু আমরা তোমার কথা ঠিক না কেন ঠিক না প্রতিবান দিয়া কাঞ্জ করা কি হইতো না ঠিক হইতো না এটা চ্যালেঞ্জ করা ঠিক হইত না কারণ মানুষ যা তৈরি করতে পারে হাদেশ যদি হয় তাহলে হাদেশ অনুযায়ী হাদেশও আর একজনকে সৃষ্টি করতে পারে কি কথা বুঝাতে পারি নাই যেমন আল্লাফাক রব্বুল আলমিন তিনি খালেক কেমন খালেক আহসানুল খা আলি খালেক কিন্তু ছোটো বড় অন্য কেউ হতে পারে কিন্তু আহসানুল খা আলিকেন আল্লাফাক হাক তার মানি হাকেষ্ট হইতো না কাজে কোরআন যদি মাকলুকি হয় তাই মাকলুক দিয়া খালেককে চ্যালেঞ্জ করা ঠিক হইতো না কিন্তু সেও মাখলুক আর একটাও মাখলুক আমিও মাকলুক আর একটাও মাখলুকের চ্যালেঞ্জ ঠিক হইত না বড় এই কোরআন সে মখলুক না বরং কাদিন বিদায় কোরআন দিয়ে আরেকজনকে চ্যালেঞ্জ দেয় কি হয়েছে ঠিক হয়েছে কথাটা বুঝাতে পারিনি এখন আমরা বলবো যে শোনেন মোতাজিলের গোষ্ঠী আসলে অন্য অন্য অন্য অন্য গুণগুলির প্রতিবম্ব ছবি বা কিরণ এটা তো বুঝলাম কিন্তু কোরআন হলো শুধু পার্থক্য এতটুকু কোরআন হল্লা ফাক রব্বুল আলমিন বাণী গুণের ইন্দ্রীয় গ্রাহ্য ছবি অন্য অন্য আল্লাহাক রবুল আলমিনের গুণগুলি অনুভব করতে পারে না না শুধু পার্থক্য যেমন আল্লাফাক রবুল আলমিনের অন্য অন্য গুণগুলি ইন্দ্রিয় না মানে আমাদের অনুভূতির বাহিরে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আল্লাফাকের অন্য অন্য গুণগুলিকে অনুভব করা কি না দেখা সম্ভব না কিন্তু কোরআনটা দুনিয়া সমস্ত এবং তার কিরণ আর কোরআনটা হলো আল্লাহ রব আল বাণী গুণের কালাম গুণের বাইজিক ইন্দ্রিগ্র ছবি এটা আমরা দেখতে পাই এই আল্লাহের কালাম অন্য গুলি কোনটা গুণের আল্লাফা গ্রহ বলে অনুমতি গ্রাহ্য আমাদেরকে দান করছেন অন্ন কোনো অনুভব করার মতো না কিন্তু এইটাকে অনুভব করার মতো আল্লাফ আক্রব জ্ঞান আমাদের মধ্যে কি দান করছেন কেন আল্লা ফরুল মুসা আল্লা কথা বলছেন সাক্ষাৎ কথা বলছেন কি কথা বলছেন আমরা জানি না নিশ্চয়ই তা কোরআনা নিশ্চয় তা এ ব্যাপারে সময় আমরা একমতাম কি করছেন আল্লাহ তার মধ্যে কি আছে সেই কালাম এই কোরআনের মধ্যে শেষ না তার তালাম একটা গুণ কি কথা ঠিক না কিন্তু কালাম গুণের এই যে বাণী গুণের প্রকাশ্য এই ইন্দ্রীয় গুরাজ্য এই কোরআন এটা আল্লাহ ফাকর আলমিনের একটা গুণ এটা কাদিম এটা হাদেশ না এটা মাকলুক না বরং এটা কি কাদিম কি কথা ঠিক না আগেকার সালাফরা, আগেকার সলাফরা ইমাম আহমদ হাম্বর রহমতুল্লাহ আলাই এই বিষয় এখতালাফ করতে গিয়ে বহু নির্যাতনের শিকার হয়েছেন মোহতারাজিরা যখন বলছে যে কোরআন এটা মাকলুক এটা কাদিম না হজরত ইমাম আহমদ হাম্বর রহমতুল্লাহ শুধু এতটুকু বলছেন কোরআন এটা কাদিম এটা মাখলুক না। এটা কাদিম এটা আল্লাহের জাতি কালাম এতটুকু বলছেন এর বাইরে তিনি কিছু বলেন নেই কিন্তু পরবর্তী সলাফিরা পরবর্তী সলাফিরা এইটাকে গুলো করতে করতে বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে গিয়া এই কথা বলা শুরু করলো কোরআন যেই কালি দিয়া লেখে সেটাও কাদিম যেই কাগজে লেখে সেটাও কাদিম যেই মা হয় সেটাও কি কাদিম যে পরে সেও কাদিম এসবগুলো এটা হলে বাড়াবারই এটা কি আচ্ছা বলেন তো কালিকে কদিম এটাকে আকলে ধরে কাগজ কাদিম এটাকে আকলে ধরে যে কালি সাপ সেও কদিম এটাকে আকলে ধরে বলেন এটাকে জ্ঞানে ধরে অথচ ইমাম আহমদ হাম্বর আহমদের সলাফ তিনি হলে সলাফ এই যে লামুসাহ এই শোনায় না এখন কিন্তু মূল বয়ান আসছে মূল বয়ান শুরু হয়েছে এই যে ওরা সলাফির সলাফি পরে সলাফি তো ইমাম আহমদের হাম্বল থেকে শুরু ইমাম আহম্মদের হাম্বল হলে সলাফির মূল কি কথা ঠিক না সলাফির কি মূল ইমাম আহমদ হাম্বর রহমদুল্লাহ আলাই শুধু এতটুকু বলছেন ওরান এটা কাদিম এটা হাদেশ না কিন্তু এর শেফাত কি এইটা কিরণ কি কিরণ না ইন্দ্রিয় গ্রাহ্য কি ইন্দ্রিয় না দেখা যায় কি যায় না এই সমস্ত ব্যাখ্যা বিশেষ দেন নেই কিন্তু পরবর্তীতে পরবর্তীতে এই সলাফি নাম দিয়া তারা কালিকেও কাদিম বলছে এটা আল্লাহ ফাখের গুণ কালি কাগজ এটাও কাদিম এটা আল্লাহ ফাখের গুণ যে কালিস পরে এটা আল্লাহির গুণ এটা কি মানা যায় এর জন্য জিনিস আমাদের বুঝতে হবে এক একটা বস্তুর চারটে গুণ থাকে কয়টা গুণ যেমন আগুন আগুন একটা জাত না কি কথা বলেন না কেন এর আরো তিনটা দিক আছে আমি যে মুখে বললাম কি বললাম আগুন আমি কাগজে লেখলাম কি লেখলাম আগুন আমি অন্তরে কি চিন্তা করলাম আগুন অন্তরের মধ্যে আগুন আছে কি নাই কাগজের মধ্যে জবানের মধ্যে সুলার কি এক আগুন তাহলে দেখা গেল আগুনের চারটা গুণ আছে চারটে দিক আছে একটা চুলার আগুন আর হলো মুখের আগুন আর হলো অন্তরের আগুন আর কাগজের আগুন যেরকম কাগজে আগুন লাগলে আগুন পরে কাগজ পরে না মুখে আগুন উচ্চারণ করলে মুখ পুড়িয়া যায় না অন্তরে আগুন চিন্তা করলে আগুন অন্তর দেয় না কিন্তু সুলার আগুন হলে মূল আগুন কি কথা ঠিক না ঠিক তদ্রুপ আল্লাফাক রবুল্লাহ বাণী এটার মূল জাত এই মূল বাণী এটা হলো কাদিম কি কথা ঠিক না কিন্তু আমরা যে কোরআন করি সেটা হয় আমি যে আগুন আগুন লেখাই মূল আগুন তাহলে তো কাগজ পুড়ে যাইতো এটা লিখিত আগুন ঠিক আমি কোরআন যেটা লিখতি সেটা লিখিত কোরআন কথাটা বুঝাতে পারি আমাকে বলেন তো বাবা পড়তেছে একজন কালী সাহেব সে কাদিম হবে কিভাবে বলেন তো ঠিক ইমাম বোখায়ের তুলে সেই কথাটাই বলছিলেন এই কথাটা ইমাম আজমের ইমাম আজুমের কথা যদি আজমের কথা যদি ইমাম আজমের সাগরে ধরেন ইমাম মোহাম্মদ ইমাম মোহাম্মদ এর সাগরে হলেন ইমাম সাফি আজম রহমতুল্লা মধ্যে অনেক আগেই বলছেন কালামু কোরআনে ঠিক ওই কথারই মোরাদ তিনি আকিরা বুঝলেন না এই বুঝলেন বর্তমান বর্তমানে শায়তান হারামখরেরা যাই হোক সামনে আসি জমানা চলতেছে চলতেছে আরাক আর রহমানু আলাল আশিস্তাওয়া আর রহমানু আলাল আশিস্তাওয়া কোরআনের মধ্যে সাত জায়গায় মাসালা আসছে এই আয়াত আসছে এর মধ্যে এক জায়গা হলো ইউনুস আম চলতেছে আমি তকলিফ লাই সৃষ্টি করতে আমি আগে মজা গেলাম মুখস্থ রাখা জরুরি না এই পুতিবঙ্গ এবং কিরণ আলো এবং ইন্দ্রাজ্যটা ছবি এই দুইটার মধ্যে পার্থক্য করতে আমার কত যে চিন্তা লাগছে কত যে সমস্ত হল হয়েছে এই দুইটা শব্দের মধ্যে এই সমস্ত আল্লাহর আলম দেখতে দেখতে দেখতে দেখতে দেখতে পরবর্তী জেহের মধ্যে বসাছে আমার কাছে যে আসলে দুইটা কি বুঝেছে যে কোরআন বাণীটের ইন্দ্রগ্রাজ ছবি এইটা যে জাত কেন হইল এইটা বুজার জন্য আমার এত কষ্ট পাইতে হয়েছে মাথা দিয়েছে এই কিতাব লাগছে এটা বোঝাও তো খুব কঠিন কথা বুঝার নেই যাইহোক আলহামদুলিল্লাহ এর পাশে মাসালা সাত জায়গায় আসছে আর রহমানু বসা। আর রহমানু আলাল হাসিস্তাওয়া আল্লাহ রবী আর উপরে সোজা বসতে নেই এবার আসেন এই সলাফির গোষ্ঠীর আকিদা এখন প্রমাণ করব যে কত বড় বদ আকিদা এবং আকিদের মধ্যে তোমার প্রভু আল্লা দুনিয়া তিনি প্রচনা করা শুরু করলেন কি কথা ঠিক না এই ছয় দিন কোন ছয় দিন এই বর্তমান ছয় দিন না কারণ বর্তমান দিন তো নির্ভর করে গণনা করে সূর্যের উপরে আর তখন তো সূর্যই সৃষ্টি হয় নাই তখন দিন আপনি নির্ধারণ করবেন কিভাবে। তে এখন সূর্য ডুবে সূর্য উঠে একদিন কি কথা ঠিক না কিন্তু তখন তো সূর্যই সৃষ্টি হয় নাই। না এই ছয় দিন বলতে কোন দিন জানি না এই ছয় দিন কোন দিন জানিনা আল্লাহ ভালো জানেন আমাদের চব্বিশ ঘন্টার এই ছয় দিন নিশ্চিত সূর্য উঠা এবং ডুবার সাথে সম্পৃক্ত সূর্য উঠছে ডুবসে আবার উঠবে চব্বিশ ঘন্টা শেষ একদিন বা এক রাত এখানে রাত দ্বারা দিন উদ্দেশ্য দিন দ্বারা রাত উদ্দেশ্য কিন্তু আল্লাহাক রব্বুল আলমিন আরো সবের সমসীন হলেন শোধ হয়ে বসলেন আস্ত যাই হোক ইউদাবুল আমলা আলমিন গোটা জগৎকে করেন এই আয়াত কেন নাজিল হইছে এই কথা আল্লাফাক কেন বললেন আল্লাফাক মোশেক এবং হিন্দুদের বিশ্বাসকে খণ্ডন করার জন্য এই আয়াত করছে হিন্দুদের আকিজাওয়া বিশ্বাসকে রদ করার জন্য খন্ডন করার জন্য আপনি বাংলা শব্দ কন না কেমিয়া আপনি বাংলা শব্দ কুয়ে দেবেন যে এইটারি আরবি কম ওইটা বাংলা আপনি কুয়ে দেবেন তাহলে আমার খেয়াল থাকে আমি তো মনে করছি বুঝতে আছে। হিন্দু এবং মোর্শিকদের আকিদা হলো আল্লাপ তো আসে বাদশাহো আছে ঠিক কিন্তু বাদশার যেরকম মন্ত্রী প্রয়োজন মন্ত্রী ছাড়া বাদশাই চালাতে পারে না ঠিক খালেদ একজন আল্লাহ আছে কিন্তু মন্ত্রী ছাড়া সে দেশ কিভাবে চালাবে এতগত চালাবে কিভাবে আল্লাহ দায়িত্ব একজনের কাছে পানির দায়িত্ব একজনের কাছে শিক্ষার দায়িত্ব এই হিন্দু এবং মুর্শেকদের জবাব দেওয়ার জন্য আল্লাহ ইউদাব্বিরুল আম। আল্লাফাক সমস্ত জগৎ জগতকে সৃষ্টি করে তিনি ক্ষমতা বসলেন ইউ সমস্ত বিষয় তিনি পরিচালক ক্লিয়ার কাট কথা সৃষ্টি করছেন তিনি বসা মানি সোজা হইয়া বসা এর জন্য কোন অবস্থাতে সলাফির গোষ্ঠী আল্লাহকে ওই চেয়ার থেকে নামাইতে পারে না ওই চেয়ারই বসা আছে তিনি সব সবসময় চেয়ার বসায় রাখছি না উজবিল্লাহিন আপনারা বলেন তো এক রাজা যাওয়ার পরে আর এক রাজা সিংহাসনে বসছে আচ্ছা আপনার বলেন এই চেয়ারে বসার উদ্দেশ্য কি না কেন এই চেয়ারে বসা বসা এটা পাগলেও বুঝে ছোট মানুষও বুঝে এখানে চেয়ারে বসা মানে ক্ষমতা গ্রহণ করা ক্ষমতা নেয়া क्षमता क्या सिंहासन उद्देश्य हलो सुश उद्देश्य हलो आल्ला क्षमता क्षमता बढ़ती ক্ষমতা গ্রহণ করছেন ইউদাব্দুল আম এবং আল্লাহ রবী সমস্ত ক্ষমতা পরিচালনা করেন কার কাছে ক্ষমতা ভাগ করিয়া দেয় নাই ওই মোরশেক এবং হিন্দুদের আকিদাকে রদ করার জন্য আল্লাহকে আয়াত নাজেল করছে কিন্তু ইস্তফা শব্দের অর্থ যে আরবি জানেন সবাই জানেন ইস্তফা শব্দের অর্থ হলে সোজা হয়ে বসা না উজুবুল্লা আমরা কি এই কথা বলতে পারি যে আল্লাপক সোজাই বসছে হ্যাঁ আল্লাহ কি আমাদের মত কিন্তু দেখবেন ওদের মূল কথা হলো যে আল্লাপাক আরশের মধ্যে সমাসীন অবস্থায় আছেন বসা অবস্থায় আসেন এখন আমি যদি বলি বুঝলাম আল্লাপাকড়সের নিচে উপরে আছে তাই নিচে কে আসেন কি কথাটা বুঝাতে পারিনি আল্লাহ আস আছে কোথায় আরসের তাই আস আর নিচে কে কথাটা বুঝতে পারিনি প্রশ্ন আসে কি আপনার কথা বলেন না কেন আল্লা বা আছে। মসজিদের মধ্যে কে ঘরের মধ্যে কে বাহিরে কে এই ওদের আকিদা হলো আমিন তুমি এখানে কথাটা বুঝাতে পারি নাই এই মূল বিশ্বাস ওদের এখানে গলত মূল বিশ্বাস হলে এখানে গলত ওরা আল্লাহকে আরো সেই বসায়া রাখছে আল্লাহাক আরোশের উপরেই বসায়া রাখছে আল্লাহকে আরো সেরে বসায় রাখি নাই আমরা মনে করি আল্লাহা ক্ষমতা আল্লাহ এই সম্পর্কে উলমে সালমার কাছে প্রশ্ন করছে আর রহমানু আল্লাহ আশিস তাওয়ার অর্থ কি তারপর ইমান আর কি বলছেন সমসীন আমরা জানি কিন্তু কি ভাবে কোন আসেন আরসের উপরে এইটার উপর ইমান আর কি পদ্ধতি প্রক্রিয়া পদ্ধতি প্রক্রিয়া না বেকার আরশের উপরে না নিচে এই সমস্ত এরকম না কি উপ আর এই ব্যাপারে প্রশ্ন করা এই ব্যাপারে প্রশ্ন করা কি আল্লাহ কোথায় প্রথমে প্রশ্ন করবে আল্লাহ কোথায় যদি আপনি আসমানে না বলেন অমনি মন হয়ে গেছে অমনি বলবে কি যেমন সাইদেমদ পালু করছে আল্লাহাক কোথায় প্রশ্ন করার সাথে সাথে আলেম সাহেব থমকিয়ে গেছে থমকিয়ে গেছে কি জবাব দিবে তাদের আকিদা হলো যদি আল্লাহ আসমানে আছে এটুকু বলো তাহলে তুমি মমেন আমি জানি না আসলে আমিন তুমি আল্লাহাক রবাহিন আসমানে আছে। আল্লাহাক কোন জায়গায় আছে কিভাবে আছে কোন জায়গায় থাকেন কিভাবে থাকেন কি কথা ঠিক না এই ব্যাপারে তো আমাদের এত কিছু জানার দরকার নেই জানা সম্ভবও না আল্লাহাক আসমানে আছেন শেষ এই পর্যন্ত কি আমাদের কথা শেষ কিভাবে আছেন কোন পদ্ধতি আছেন এর হালাত কি অবস্থান কি এই ব্যাপারে আমাদের জন্য জানা কঠিন জানাও সম্ভব না হজুবুল্লাহমিন জাহিক ওই যদি আল্লাহকে আর সেভাবে বসানো এই আকিদে পোষণ করি তাহলে মুজাসমিদাস আল্লাহ আল্লাহের শরীর আছে কিন্তু ফাঁকের হাত পাওয়া আছে আমাদের মতই এইটা প্রমাণ করতে চায় যেটা সম্পর্ক গোমরাহী যেটা সমস্ত ধ্বংসের কারণ কি কথা ঠিক না কাজে খবরদার আল্লাফাক রব্বুল আলমিন এই সালাফি এবং তথাকিতিদের আকিদার থেকে আমাদেরকে বাঁচিয়া থাকার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন আল্লাফক রব্বুল আলমিন নিজেই বলেন এখানে আল্লাহের চেহারা আমরা সাপেত করি না বরং অজহুর দ্বারা উদ্দেশ্য আল্লাপুর জাত কি কথা ঠিক না কিন্তু ওরা বলবে চেহারা এর সব আকিদার বিষয় ওরা আল্লাহাকের চেহারাকে সাব্যস্ত করে কি কথা ঠিক না আল্লাহাক আমাদের মতো এইটাই লামু সাহেবের সাব্যস্ত করে ওরা মুসাববিয়া এবং মুজাস্তানীয় গ্রুপের ওদের শুধু আমলের মধ্যে ত্রুটি না বরং ওদের আকিদার মধ্যেও ত্রুটি ওদের বিশ্বাসের মধ্যেও কি ত্রুটি আগিকার জমানা কত সুন্দর ছিল আল্লাপাকের কালাম কোরআন এটা হাদেস না কাদির এটা কিরণ না বাহ্যিক ছবি না এটা গির যোগ্য ছবি এই সমস্ত চিন্তা মানে আগিকার জমানার কোন মানুষ করতো না কোরআন আল্লাহফাকের কালাম আলহামদুলিল্লাহ শেষ আর রহমানু আল্লা শাস্তাওয়া আল্লাহ আসেন মানুষের উপরে শেষ পদ্ধতি প্রক্রিয়া যে সেম না যে সেম এই সমস্ত চিন্তা তারা করতো না তাদের ইমান খুব মজবুত ছিল কিন্তু আমাদের মধ্যে বেশি এসকাল প্রস্তুত করতে করতে আস্তে আস্তে আমরা ইমান থেকে বের হয়ে এর কিবেন আপনি যদি বলেন আমি আল্লাহ আল্লাহ বান্দার সাথে যায় তারা বলবে আল্লাহ মেলে আল্লাহ তারশের কথাটা ওই আকিদার থেকে এর জন্য দেখবেন তরিকা পন্থীরা যখন বলে অহুবা মাকু কুমাইনা মা কুমত এই কথার অর্থ কি এ হয় কিভাবে আল্লাহ তালাসের মধ্যে আছে সে তোমার সাথে মিলবে কিভাবে তুমি যেদিকে ঘুরাও না কেন তোমার চেহারা সেদিকে আল্লাপের চেহারা আছে কি কথা ঠিক না এর তার মানে ওরা বলবে যে আল্লাপ তো মধ্যে আছে সেখানে আসবে কিভাবে এদের আল্লা সাথে মিল হতে পারে এই কথা বিশ্বাস করতে পারে না পারি না আল্লাহ হারিজের মধ্যে কি বলেন এর জন্য এটার মধ্যে তারা এসকাল করে একতলাভ ধরে এই কথাগুলি তারা মানতে চায় না এগুলি সম্পূর্ণ তাদের আকিদার গলত তাদের বিশ্বাসের গলত এবং ভ্রান্তি গলত কাজী লামুঝাবিরা শুধু আমলের দিক থেকে একতলাভ করে নাই বিশ্বাসের মধ্যে আল্লাফাক রবসের উপরে আসে আমাদের জানা নাই বেলাইস কাল আল্লাপাক আরো আলাল আশিস তা আল্লাফাক আরশের উপর সমসীন কি পদ্ধতি কোন ভাবে এই ব্যাপারে আমাদের এখতালাফ এসকাল মতনৈক্য করা ঠিক হবে না এই আয়াতের উপরে ইমানান আমাদের জন্য কি অজী হবে লাজেম জরুরি পদ্ধতি আমরা জানা নেই এদের উদ্দেশ্য আমাদের জানা নেই আল্লাহের গোটা সেফাত এবং কাইফিয়াতের মূল পদ্ধতি আমরা কেউ অনুধাবন করতে পারবো না এটা মানুষের অনুধাবনের বাহিরে এর অনুধাবনের কি সম্পূর্ণ বাহিরে আয়াতের উপর ইমানা এই আয়াতের ইমানা না আল্লাহাক রবাহের উদ্দেশ্য সিংহাসনই বসা না ক্ষমতা গ্রহণ করা এগুলো আয়াতে পড়ে। আল্লাহ এর জন্য দেখবেন এই সলাফিরা সলাফিরা আল্লাহ বন্দার সাথে মিলতে পারে বন্দা আল্লাহর সাথে মিলতে পারে এই কথা মানতে পারে না কেমনে মানবে তারা তো আল্লাহকে আরো সে বসায় রাখছে কি কথাটা বুঝাতে পারি না এটা জন্য মনে রাখতে হবে সলাফিদের শুধু আমুলি ডিস্টার্ব না ওর আকিদার মধ্যে এতেকাদের মধ্যে কি আছে ডিস্টার্ব আছে শুধু ওদের আকিদা মুজাসমদের আকিদার সাথে মিল মুসাবিয়াদের আকিদার সাথে মিল ওদের আকিলার সাথে এবং মুজাসমী আকিদের সাথে মিল আছে আল্লাফক ইমাম আহমদ হাম্বলের সালাফ না এটা হলো ভন্ড সালাফ ভন্ড সালাফ ভন্ড সালাফ ইমাম আহমদ হাম্বাল এই ঘটনা এখন আর বলবো না আজকে আর এই কথা বলার মতো নাই হযরত আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাই আবু বনসুর মাহুর রহমতুল্লাহ আলাই এবং সলফের মধ্যে আহমদ হাম্বুর রহমতুল্লাহ আলাই এই তিনজনের আকিদা হলো মূল আকিদা এই তিনজনের আকিদা সলফের আকিদার মধ্যে ইমাম আহমদ হাম্বুর রহমতুল্লাহ আকিদা এটাকে সলফি আকিদা বলা হয় আর আবুল হাসান আশাড়ি রহমতুল্লাহ আলাই যেন এতেকার হয়েছে তিনশো তিন হিজ্রিতে সাফি মাসলাকের কথাটি আশা আকিদায় আশায়রা বলা হয় আবুল হাসান আশাহি রহমতুল্লাহ আলাই এই আকিদা আবু মুসুর মাতুরুদ্দি রহমতুল্লা আলাই মাওয়ারুন নাহার মাওয়ারুন নাহারে যে জন্মগ্রহণ করছেন উনি হল হানাফি অনেকই হানাফি যার আকিদা মাতুরুদ্দি আকিদা জেনার এতেকাল হলো তিনশো তেত্রিশ আর ইমাম আহমদ হাম্বর রহমাতুল্লাহার ইন্কার হলো দুশো একচল্লিশ হিজড়িতে ৩3৩ একচল্লিশ তিনশো তিন এই তিনজনের গোটা দুনিয়ার মধ্যে এখন সায় করছে এই আকিদার সাথে যাদের মিল আছে তারা হক এই বর্তমান সলাপই না এই সলাব বলতে কার ইমাম আহম্মদ হাম্মুর রহমাতুল্লার আকিদা যারা বিশ্বাসী যারা আশাইরি আবুল হাসান আশার আমাদের আকিদায় বিশ্বাসী যারা আবুল মসুর আবুল মসুর মাতুরি আমাদের আকিদায় বিশ্বাসী এই আকিদের সাথে যাদের সম্পর্ক আছে এই আকিদা হক আর চাই মোজাব হক কয় মোজাহাব হানাফি মালিকি সাফি হানবলি এই মাজহাবের বাহিরে এবং আকিদার বাহিরে যারা আকিদা রাখবে তারাও গোমরা এই মাঝহাবের বাহিরে যারা যাবে তারাও গোমরা বলতে পারু আকিদা রাখবো মোতাজিলিদের মাজহাব মারব ফেঁকি মাসাহাব হানিফের তাহলেও গোমরা তাতেও কী হবে না তোমার ঠিক থাকবে না যেরকম জারুল্লাহ জমকশর রহমতুল্লাহ জারুল্লাহ জমকশারি খাস মোসান্নের অনেক বহুত বড় মুফাসীর কথা ঠিক না এই জারুল্লাহ জমকশর ফেকার মাসালা ইমাম আজম আবরিব রহমতুল্লা কিন্তু আকিদা গ্রহণ করতেন মোহাজিলিদের একজনের আকিদা মোতাজিলিদের এবং ফেঁকি মাসালা কার ইমাম এটাও সহি না আকিদাও থাকতে হবে হকের তো হকের আকিদা এবং মাজহাব উভয় যখন হক তখন হক কিন্তু আকিদা যখন গমরাহি মজাব গুমরাহি তাতে কোনোদিন হকের উপরে চলতে পারবে না কাজে আল্লাহাক আকিদার দিক থেকে এবং ফিকি মাজহাবের দিক থেকে উভয়ের দিক থেকে হক থাকার তৌফিক আল্লাহাক আমাদের সবাইকে দান করেন সবাই একটু আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল যখন শেষ ডাক দিবেন ইমানের সাথে ডাক দিয়েন যখন শেষ ডাক দিবেন ইমানের সাথে ডাক দিয়েন পরিপূর্ণ করিয়া দেন আপনার মোহাবতাদের অন্তরকে পরিপূর্ণ করিয়া দেন আপনার মোহাবতের সরাব আমাদেরকে পান করান পরিপূর্ণ করিয়া দেন সমস্ত আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আপনার ওলি হিসাবে কবুল করিয়া দেন সবার কবরকে জান্নাতের বাগিসা বানা দেয় খাস করে আমাদের সাহেবের বানা দা মা দাদা সহ তামাকার মা সাহেব لله হুমা কামা السلام عليكم